আসসালামু আলাইকুম মেয়েদের মাসিক সময় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না প্লিজ জানাবেন সালাম ওরমতুল্লাহ বারকাত এই প্রশ্নের শেষখানে লিখেছেন জেজাকাল্লাহ শুধু জেজাকাল্লাহ আল্লাহ আপনাকে বদলা দিক বদলা ভালো হইতে পারে মন্দ হইতে পারে সুতরাং বলবেন যাক আল্লাহ খেরান আল্লাহ আপনাকে ভালো বদলা দিক হেরান এইভাবে বলবেন আর নাহলে নিজের ভাষায় বলবেন যেটা বুঝছেন আপনি প্রশ্ন করেছেন যে মেয়েদের মাসিক অবস্থায় কি কি করতে পারবে আর কি করতে পারবে না করতে যা পারবে তা অনেক সুতরাং সেগুলি বলার প্রয়োজন নেই যা করতে পারবে না সাতটি কাজ করতে পারবে না প্রথম কথা সালাত আদি করতে পারবে না নামাজ পড়তে পারবে না ফরজ হোক আর সুন্নত নফল হোক দুই নম্বর শ্যাম রোজা রাখতে পারবে না সালাত মাফ নামাজ মাফ আর সে শেয়াম রোজা কাজা করবে যদি ফরজ রোজা হয় তো দ্বিতীয় রোজা রাখতে পারবেন তৃতীয় স্বামী স্ত্রী সহবাস মিলন করতে পারবে না চার নম্বর কাজ বেতলার তো অফ করতে পারবেন পাঁচ নম্বর যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে কোরআন করিম সরাসরি স্পর্শ করতে পারবেনা এবং কোরআন করিম স্পর্শ করে ছুয়ে তেলাওত করতে না পারবেনা মুখস্থত করতে পারবে কিনা কোরআনিকিম এই বিষয়ে দ্বিমত আছে যদি অধিকাংশ নিষেধ করেছেন কিন্তু তেলাওয়াত করিম তেলাওয়া তেলাওয়াত মুখস্থায় যাদের ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে যারা শিক্ষিকা কোরআনের ছাত্রী যারা কোরআন হাফেজা দীর্ঘ সময় ধরে যেহেতু মাসিক থাকে কোরআন করিম পড়াতে বঞ্চিত থাকবে মোবারক সময় না কোরআনিকিম মুখস্থ পড়তে পারবে অথবা দেখে দেখে পড়তে পারবে কিন্তু স্পর্শ করবে না। এটি হচ্ছে সঠিক এবং গবেষণামূলক মত এবং মত। ৬ নম্বর সেটা হচ্ছে মসজিদে অবস্থান করতে পারবে না মাসিক অবস্থায় সাত নম্বর যে কাজটি করতে পারবে না সেটা হচ্ছে মাসিক অবস্থায় তালাক দেওয়া স্বামীর জন্য যায়জ নয় হারাম তালাক দয়। এই তালাক বেদি হারাম মাসিক অবস্থায় তালাক দেওয়া যায়জ নয় সাতটি কাজ করতে পারবে না কোরআন হাজি করলে পাওয়া যায় সেখানে যে মাসিক অবস্থায় এই এইরকমই বাচ্চা ভমিষ্ট হওয়ার পরে অবস্থায় আল্লাহর রাজগার করতে পারবে তসবিদ হাহিল করতে পারবে প্রশংসা অনুগান করতে পারবে লাই আহিল্লা পড়তে পারবে তদবির পড়তে পারবে দিনই আলোচনায় হাজির হতে পারবে দিনই আলোচনা করতেও পারবে কোরআনিকিম শুনতেও পারবে কেউ তেলাওত করলে এবং যে যেকোনো কল্যাণমূলক নেকির কাজে শরীর হতে পারবে শুধু করতে পারবে না কোন কাজগুলি যে কাজগুলি বললাম আর তার সাথে সাথে তিনি বলছেন যে কোরআন করিম সরাসরি মুসাফ কোরআন ছুয়ে তেলহ করবে না আম্মান জাহরি যদি মুখস্ত পড়ে ফাশাহি সঠিক মত হচ্ছে আন্না যুজুল্লাহ এটা জায়েজ কোরআনী করিম মুখস্ত পড়া সঠিক মত হচ্ছে যে জায়েজ